জরির ইবনু আবদুল্লাহ হ্রদলাউ তালাহতে বর্ণিত তিনি বলেন একদা আমরা নবী সাল্লা সাল্লামের নিকট উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিরের সম্মুখীন হবে না কাজেই সূর্য উদয়ের এবং অস্ত যাওয়ার পূর্বের সালাদ শতানের প্রভাবমুক্ত হয়ে আদায় করতে পারলে তোমরা তাই করবে অতপর তিনি নিম্নক্ত আয়াত পাঠ করলেন কাজেই তোমার প্রতিপালকের প্রশংসার তাজবিহ পাঠ করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সুরা কাফ আয়াত নম্বর উনচল্লিশ ইসমাইল রহমতুল্লা আলাহি বলেন এর অর্থ হল এমনভাবে আদায় করার চেষ্টা করবে যেন কখনও ছুটে না যায়